জুনদা ব্রাদিলাহ তৈলান হতে বর্ণিত তিনি বলেন নবিসাল্লাহ আলাইসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন ফলে একরাত বা রাত তিনি তাহাজ্যদের জন্য উঠেননি